الن أَو حَن إلَكَكَمَاأَ حَن إِ نُحِ وَ النَّبين م بَع وَأَ حَن إِ عِبَضهمَ وَإساعين وَإسحاقَ وَيَعقُوبَ وَ الأسبَطِ وَعس وَأَوبَ وَيونُوس وَأَتَيْنَا دَاوُودَ جَزَاءً وَرُسُلًا قَدْ قَصَصْنَاهُمْ عَلَيْكَ مِنْ قَبْلُ وَرُسُلًا لَمْ نَقْصُصْهُمْ عَلَيْكَ وَكَلَّمَ اللَّهُ مُوسَى تَكْلِيمًا শি নী লি কুণি নিত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 নিশ্চয় হিজরের বাসিন্দারা মুরসালিনদেরকে পয়গম্বরদেরকে মিথ্যা এই করেছে শাব্দিক অর্থ হচ্ছে পাথুরে অঞ্চল সাধারণভাবে এই অঞ্চলটি পরিচিত মাদায়ন এসালেহ বা সাওহ আল ইসালামের শহর নামে এই অঞ্চলটি একটি পাথুরে অঞ্চল এবং এর অবস্থান হচ্ছে মদিনা এবং তাবুকের মধ্যবর্তী মদিনা শহর থেকে চারশো কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত মাদায়নের সালে যা কুরআনে আল হিজোর নামে পরিচিত আমি তাদেরকে নিজের নিদর্শনাবলী দিয়েছি অতপর তারা এগুলো থেকে মুখ ফিরিয়ে নিয়েছে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 নিজেদেরকে নিরাপদ মনে করত আল্লার আজাব থেকে এ তাদেরকে এখানে যা আছে তাতে কি তোমাদেরকে নিরাপদে রেখে দেওয়া হবে যখন আপনি পর্বতের গাত্র খোদাই করে সেখানে প্রকষ্ঠ নির্মাণ করবেন সেটাকে প্রাকৃতিকভাবে ধ্বংস করা খুব কঠিন ভূমিকম্প সেটার কোনো ক্ষতি করতে পারে না যেহেতু সেই প্রকোষ্ঠ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 আল্লাহর আজাবের ব্যাপারে ভয় থাকা উচিত কেননা মানুষের প্রতি অধিকার হক আদায়ের ক্ষেত্রে আমাদের সীমাবদ্ধতা রয়েছে আল্লাহ সহ হক আদায়ের ক্ষেত্রে সেখানেও আমাদের সীমাবদ্ধতা রয়েছে আমাদের এই সীমাবদ্ধতাগুলোর কারণে আমরা দিনে রাতে ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃতভাবে জেনে কিংবা না জেনে অসংখ্য গুনাহ করে চলেছি আল্লাহর অবাধ্যতা করে চলেছি কাজেই এই বিষয়গুলোর জন্য সবসময় আমাদের নিজেদেরকে আল্লাহ সুহাম্মতালার সামনে বিনয়ে নত করে উপস্থাপন করা উচিত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 শস্যক্ষেত্রের মধ্যে আর মঞ্জুরিত খেজুরের বাগানের মধ্যে এবং সালেহাম তাদেরকে আরো বলছেন তোমরা যে পাহাড় কেটে জাকজমকপূর্ণ গৃহ নির্মাণ করছ তার মধ্যে সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো হত্তাকুল্লাহ ও আতি স্থাপত্যবিদ্যায় সামুজাতির অসাধারণ দক্ষতা ছিল তাদেরকে আলাস মহাতাল্লা এই নির্মাণশৈলী পাহাড় কেটে শক্ত পাথর কেটে কিভাবে দালান কোঠা প্রকোষ্ঠ নির্মাণ করতে হয় সেই পর্বতের গায়ে সেই শিল্প শিক্ষা দিয়েছিলেন। পাথর কেটে বাড়িঘর নির্মাণের কাজে তারা খুবই দক্ষ এবং পারদর্শী ছিল আলাস তাদেরকে এই অনুগ্রহের কথা স্মরণ করে দিয়ে বলছেন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 এবং নিজেকেই এই অর্জনের জন্য কৃতিত্ব দেয় সে অহংকারে স্ফৃত হয় এমনভাবে সে তলাফেরা করা শুরু করে যেন জমিনকে ছিঁড়ে ফেলবে আসমানকে ফুরে ফেলবে আল্লাহর দেয়া নিয়ামত ভোগ করে যারা আল্লাহকে ভুলে যায় তাদের জন্য শিক্ষণীয় ঘটনা হচ্ছে এই সাম জাতির ঘটনা নবী সাল্লাম তাদেরকে বলেছিলেন ফাসকুরু আল্লাহ আল্লাহ ও তাফিল আর দি মুফসিদিন অতএব আল্লাহর অনুগ্রহগুলোকে স্মরণ করো এবং পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না অনর্থ সৃষ্টি কর না এই চূড়ান্ত পথপ্রষ্ট জাতি তাদের প্রতি ভাষায় তার জাতিকে দাওয়াত দিয়েছেন আমরা কোরআনের মাধ্যমে দেখতে পাই হুবহু সেই একই ভাষায় দাওয়াত দিয়েছেন তার পূর্বের আম্বিয়া আলহমুসাল্লাম সাইদিনা নু আলাইসাল্লাম এবং হুদ আলাহিসাল্লাম তারা বলেছেন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 তাওহিদের দাওয়াত দেওয়ার পাশাপাশি তাদেরকে সংশোধিত হতে উৎসাহিত করেছেন তবা ইস্তেকফারি দিকে আহ্বান করেছেন সুতরাং এটাই ছিল ছিলামের দাওয়া তাওয়াতের প্রতিদানে তিনি কিছুটা জেনে নি তিনি ছিলেন একজন যুবক এবং একই সাথে তিনি ছিলেন খুবই বুদ্ধিমান বিচক্ষণ এবং শক্তিশালী সলাহে আলাহাম তিনি ছিলেন তার সমাজের হাই ক্লাসের একজন সদস্য এক অভিজাত বংশের সন্তান উচ্চবিত্ত পরিবারের সদস্য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 তাউহিদের দিকে তাদেরকে আহ্বান করলেন মুশ্রিক শির্ক এবং মূর্তি পূজা ত্যাগ করে ফাসাদ সৃষ্টিকারী অনর্থ কাজগুলো ত্যাগ করে যখন বিশুদ্ধ তাওহিদের দিকে আহ্বান করলেন সেই জাহেল সমাজের লোকেরা সেটাকে কিভাবে গ্রহণ করেছিল তারা কি করেছিল তারা বলল । হে সলে ইতিপূর্বে তোমার কাছে আমাদের অনেক বড় আশা ছিল আমাদের বাপদাদারা যা পূজা করত তুমি কি আমাদেরকে তার পূজা করতে নিষেধ করছ কিন্তু যার প্রতি তুমি আমাদেরকে আহ্বান জানাচ্ছ আমাদের তাতে এমন সন্দেহ রয়েছে যে আমাদের মন মোটেই সাই দিচ্ছে না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 ছর আগের পৃথিবী কিংবা বছর উন্নত জাতিগুলো বর্তমান পৃথিবীর উন্নত জাতিগুলো যেমন জাপান কিংবা আমেরিকা বর্তমানে তাদের অবস্থান কোথায় এবং আজ থেকে একশো কিংবা দুইশো বছর আগে তারা কোথায় ছিল তাদের জীবনযাত্রা চিন্তাভাবনা পোশাক আশাক চাল চলন সমস্ত কিছুতে ব্যাপক পরিবর্তন এসেছে তার প্রতিটি কাজে বর্তমানে বিচার বুদ্ধি বিশ্লেষণ লজিক দিয়ে চিন্তা করে যৌক্তিকতা চিন্তা করে একজন গণিতের প্রফেসর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 তাদের চিন্তাভাবনাকে বলে এগুলো হচ্ছে ব্যাকডেটের ভাবনা। কিন্তু যখন ধর্মের বিষয় চলে আসে তখন তারা এই বিষয় নিয়ে কোনো সমস্যায় অনুভব করে না গুরুর পূজা বুদ্ধের পূজা ক্রুশের পূজা এই সমস্ত বিষয়গুলো তাদের অন্তরে কোন ভাবনাই সৃষ্টি করে না ভাবে আমরা দেখতে পাই সাল্লাহ সালামের জাতির লোকেরা সাল্লাহ সালামকে খুব ভালোভাবে চিনত এবং জানত তার কুণাবলী সম্পর্কে তারা জানত তার দিকে নেতৃত্ব দেওয়ার জন্য তারা মুখিয়ে ছিল তারা বলেছেও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 সালেহ আলাইস্লামকেও তারা বিভিন্ন রকম অপবাদ দেওয়া শুরু করল তারা বলল অো নিঃসন্দেহে জাদুগ্রস্তদের একজন তুমি তো আমাদের মতোই এক মানুষ আর কিছু নাও সুতরাং তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে কোন একটা নিদর্শন হাজির করো তাদের জন্য একটি প্রমাণ নিদর্শন হাজির করতে হবে নিদর্শন তোমরা চাও সুতরাং সামুদ জাতি একমাত্র জাতি যাদেরকে আমরা দেখতে পাই সুযোগ দেওয়া হয়েছিল তারা যে ধরনের নিদর্শন দেখার ইচ্ছা পোষণ করবে সাল্লাহ আল্লাহাম সেটাই আল্লাহ মোহামদার কাছে চাইবেন যেন সেই নিদর্শনই তাদের সামনে হাজির করা হয় অর্থাৎ। মুজি যা বাছাই করার একটি সুযোগ সালে আলাইস্লামের জাতি জাতিকে হয়েছিল যেটা অন্য কোন জাতিকে এর আগে হয়নি। জাতি জাতি সামুদ তারা পাহাড় কেটে পাথর কেটে বিভিন্ন ধরনের প্রাসাদ প্রকোষ্ঠ দালান ইত্যাদি নির্মাণ করত সুতরাং তারা সালেহ আলাহামকে বলল তুমি কি ওই পাথরটি দেখতে পাচ্ছ আমরা চাই তুমি সেই পাথর কেটে সেখান থেকে একটি জীবন্ত উট বের করে নিয়ে আসবে আমরা চাই তুমি সেই পাথর থেকে একটি জীবন্ত উট বের করে নিয়ে আসবে কঠিন পাথর থেকে একটা জীবন্ত উটের জন্ম দাও যদি তুমি সত্যিই আল্লাহর প্রেরিত নবী হয়ে থাকো যদি তুমি সত্যবাদী হয়ে থাকো সালাম আল্লাহ সাল্লাম আল্লাহ মোহাম্মতাল্লাহ নিকট দুয়া করলেন তারা যে বিষয়টি দেখার আবদার করেছে সেটা পূরণ করার জন্য আল্লাহ মহম্মতআলাহ তার দুয়া কবুল করলেন এবং মজিজা সম্পন্ন হল আল্লাহ মহম্মতা আল্লাহ তিনি হচ্ছেন জীবন মৃত্যুর মালিক আল্লাহ মহামতাল যে কোনো বস্তুতে রূহ সঞ্চার করে তাকে জীবিত করতে পারেন। পারেনের সেই ঘটনাটি যেখানে মুসা হাতে একটি লাঠি একটি জড় বস্তু কিন্তু যখন সেই সেই লাঠিতে লাঠিতে প্রাণ ফুকে দিলেন মুহূর্তের মধ্যে সেই লাঠিটি হয়ে গেল একটি ভয়ঙ্কর দর্শন বিরাট আকৃতির জীবন্তসাপ আলাস মোহাম্মতআর জন্য এ বিষয়ে কোনো পার্থক্য নেই যে তিনি একটি মৃত বস্তুতে জীবন ফুঁকে দিবেন নাকি একটি জীবিত কোষের মধ্যে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 তাকিয়েছিল সেই পাথরের দিকে পাথরটিতে কম্পন সৃষ্টি হল এবং মুহূর্তের মধ্যে সেই পাথর ফেটে সেখান থেকে একটি বিশাল আকৃতির উঠনি বের হয়ে আসল বিশাল আকৃতির থেকে বড় আকৃতির সাইজান সালাইসাল্লাম তাদেরকে তাদের মজিজা সম্পন্ন করে দেখালেন এবং স্মরণ করিয়ে দিলেন এটাই ছিল তোমাদের সাথে আমাদের তোমাদের সাথে আমার চুক্তি এই হচ্ছে সেই উটনি যা তোমরা চেয়েছিলে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 قال <سؤال> هذه ناقت لها شرب ولكم شرب يوم معلوم ولا تمسوها بسوء فيأخذكم عذاب يوم عظيم صلى الله عليه وسلم بول لن اي اشتري اي اتنى اير جننو هاچه پاني پانير پالا او انك تماد اير جننو رأي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 শুধুমাত্র এই ধরনের অহংকারী অধ্যত্বপূর্ণ কথা বলেই খান্ত হয়নি তারা আরও পরিকল্পনা করল রাতের বেলা তারা সবাই মিলে হামলা করবে এবং সালেহ আলহ্লামকেও তারা হত্যা করবে এবং শুধু সালেহ আলহ্লাম নয় সাথে তার সমস্ত পরিবারের সদস্যদেরকেও হত্যা করবে যেন প্রতিশোধ নেওয়ার মতো কেউ অবশিষ্ট না থাকে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 আমরা তার উত্তরাধিকারীদেরকে বলবো তার পরিবার পরিজনদেরকে হত্যা করার সময় আমরা তো সেখানে উপস্থিত ছিলাম না আর অবশ্যই আমরা সত্য কথা বলছি সুতরাং তারা পরিকল্পনা করল সালেহ আলাহাম এবং তার পরিবারের সদস্যদেরকে হত্যা করবে এবং পরবর্তীতে এই হত্যার কথা তারা অস্বীকার করবে এবং মানুষদেরকে বলবে আমরা তো সেখানে উপস্থিতি ছিলাম না সালেহ আলাহাম এই ঘটনার পর উটনিটিকে হত্যা করার পর সামুদ্রীর বসতি থেকে তিনি বের হয়ে আসলেন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 তারা ভেবেছিল তারা একান্ত নিরাপদ আল্লাহ মহামতাল্লাহ পাকড়াল থেকে তারা নিরাপদ হয়ে গেছে অথচ আলাহ তাদেরকে ধ্বংস করেছেন এক প্রচন্ড মারাত্মক শব্দ দিয়ে এমন এক জোরালো শব্দ ভয়ঙ্কর শব্দতরঙ্গ আলসু মহাম প্রেরণ করেছেন যা ছিল প্রচন্ড ভীতিকর এবং এতটাই জোরালো যে তাদের পায়ের নিচের মাটিকে আলোসু মহামতাল্লাহ কাঁপিয়ে দিয়েছিলেন এই আধুনিক জ্ঞান বিজ্ঞানের যুগে এসে বর্তমানে মানুষ জানতে পেরেছে এই শব্দতরঙ্গ সাউন্ডের শক্তি সম্পর্কে যার কারণে এখন এটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করার জন্য গবেষণা চলছে যদি মারাত্মক শক্তিশালী কোন শব্দ তরঙ্গ আপনার উপর আঘাত করে এই শব্দ তরঙ্গের কারণে হৃৎপিণ্ডে রক্তক্ষরণে অথবা রক্ত জমাট বেঁধে আপনি মৃত্যুবরণ করতে পারেন থেকে এই মারাত্মক ভয়ঙ্কর শব্দের মাধ্যমে আল্লাহ মহাতালা তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন যে বিষয়ের কারণে তারা নিজেদেরকে নিরাপদ মনে করেছিল সেই দালান কোঠা এবং প্রাসাদগুলোকে আল্লা সুমতলা সেভাবেই এখনো পর্যন্ত টিকে রেখেছেন যেন এখনও তারা সেখানে বসবাস করছে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 وَأَخَذَ الَّذِينَ ظَلَمُوا الصَّيحَةُ فَأَصْبَحُوا فِي دِيَارِهِمْ جَاثِمِينَ كَأَلْ لَمْ يَغْنَو فِيهَا أَلَا إِنَّ ثَمُودَ كَفَرُوا رَبَّهُمْ أَلَا بُعْدًا لِثَمُودَ ار <تصفيق> بھائنکو ار گردن پاپیشتو در کے پاکراو کلو فولے بھور ہوتے نہ ہوتے تارا উপুর হয়ে পড়ে রইল যেন তারা দিনই সেখানে বসবাস করত না আজাবের ফলে তাদের অবস্থা মুহূর্তের মধ্যে এমনভাবে পরিবর্তন হয়ে গিয়েছিল যেন কোনদিন তারা সেখানে বসবাস করেননি যেন কোনদিন তারা সেখানে বসবাসী করেনি যে জনপটটি ছিল সামুদাতির পদচারণায় মুখর সেই জনপটটি হয়ে গেল মুহূর্তের মধ্যে একটি মৃত্যু উপত্যকা নীরব নিথর জনশূন্য এক বসতি আল্লাহ মোহামতুল্লা বলছেন জেনে রাখো নিশ্চয়ই সামুজাতি তাদের পালনকর্তার প্রতি অস্বীকার করেছিল কুফুরি করেছিল জেনে রাখো সামুজাতির জন্য রয়েছে আল্লাহর তারা চক্রান্ত করছিল আমিও কৌশল করছিলাম অথচ তারা বিন্দুমাত্র বুঝতে পারেনি। যখন তারা সাউলে আলাহিস্লামকে হত্যা করার জন্য চক্রান্ত করছিল আল্লাহ সুহামত আল্লাহ সাউলে আল্লাহ স্লামকে রক্ষা করার জন্য কৌশল অবলম্বন করছিলেন চক্রান্ত করছিলেন অথচ এই বিষয়ে তারা বিন্দু মাত্রও না। যখন কোনো গোপনে চক্রান্ত করা হয় সামুদ্রাতি লোকেরা তাদের মধ্যে সবচেয়ে দুষ্কর্মশীল নয় জন ব্যক্তি মিলে তারা গোপনে যে ষড়যন্ত্র করেছিল সেই ষড়যন্ত্র যতই গোপন হোক না কেন আল্লাহ সুভামাতাল্লাহ প্রতিটি বিষয়ে দেখেন এবং প্রতিটি বিষয় সম্পর্কে তিনি অবগত তিনি সবকিছু শোনেন এবং সবকিছু জানেন বিপরীতে আল্লাহ সুভামতাওয়াল্লাহ তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য যে পরিকল্পনা করেছিলেন। তারা তা সম্পর্কে বিন্দুমাত্র ধারণাও করতে পারেনি তারা পরিকল্পনা করছিল আল্লাহ সুহান হাত তিনিও পরিকল্পনা করেছিলেন কিন্তু তাদের পরিকল্পনা ছিল প্রকাশ্য আর আল্লাহ সুহামতাল্লাহ পরিকল্পনা ছিল গোপন যেটা একমাত্র আল্লাহ তর আর কেউ জানেন না আল্লাহ কোরআনে বলছেন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 এবং তাদের মধ্যে শুধুমাত্র একজন ব্যক্তি প্রথম স্টেপটি নিয়েছিল যখন সে উটনির সামনের পাগুলোকে তরবারি দিয়ে কেটে দিয়েছিল নয়জন মিলে পুরো জাতি নয় শুধুমাত্র নয়জন মিলে জন মিলে সলেহালাইসলামের উটনিকে হত্যা করার পরিকল্পনা সম্পন্ন করেছিল এবং তাদের মধ্যে শুধুমাত্র একজন সরাসরি প্রথমে তরবারি দিয়ে আঘাত করলো পরবর্তীতে নয়জন মিলে কাজটিকে শেষ করল কিন্তু বিপরীতে ধ্বংস করে দেওয়া হল সম্পূর্ণ সামুদ্রেটিকে কেন এবং কিভাবে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 ঘুমাচ্ছি এটাই হচ্ছে আমাদের জীবন আল্লাহ এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে বলেছেন আর যারা কাফের তারা ভোগ বিলাসের মত্ত থাকে এবং চতুষ্প জন্তুর মতো আহার করে তাদের বাসস্থান হচ্ছে জাহান্নাম এটাই হচ্ছে সাধারণ মানুষদের অবস্থা অল্প কিছু লোক যারা পৃথিবীতে ফাসাদ এবং ফিটনা সৃষ্টি করার জন্য দায়ী থাকে যাদেরকে বলা হয়ে থাকে আল মালা আমরা আমাদের আলোচনায় আল মালা নিয়ে এখনও পর্যন্ত ধারাবাহিকভাবে বেশ কিছু আলোচনা করেছি এবং আল্লাহ সহ তিনিও কোরআনে আল মালাদের সম্পর্কে বিভিন্ন সুরায় বিস্তারিতভাবে বলেছেন আল মালা হচ্ছে তারা যারা সঈদিনা নৌ আলাহিসাল্লামের দাওয়াতকে অস্বীকার করেছিল আল মালা হচ্ছে তারা যেরা হুদ আলাহিস্লামের দাওয়াতকে অস্বীকার করেছিল এবং আমরা দেখতে পাই একইভাবে সাইদিনা সালেহ আলাইস্লামের দাওয়াতকে যারা অস্বীকার করেছে তারাও ছিল আল মালা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 নিশ্চয়ই তোমার রব তিনি সর্বশক্তিমান পরাক্রমশালী আজাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে এই ধরনের ছয়টি জাতির কথা আমরা কোরআনের মাধ্যমে জানতে পারি। সেই মধ্যে ধ্বংস হওয়ার ঘটনা আলোচনা করার মাধ্যমে তিনটি জাতির আলোচনা আমরা সম্পন্ন করেছি কমে নু আদ এবং তৃতীয় আজকে জানলাম সামুদ জাতির ঘটনা ইনশা আল্লাহ সামনে আমরা জানব কমে সুয়েব কমে লুত এবং ফেরাউনের বাহিনীর ধ্বংসপ্রাপ্ত হওয়ার ঘটনা সুরাহুদে আলোস মোহামতাল এই ছয়টি জাতির ঘটনাকে আলোচনা করেছেন কিভাবে তার আলোস মহতালার প্রীিত আম্বিয়াদের দাওয়াতকে অস্বীকার করেছিল এবং পরবর্তীতে কিভাবে আলোচ মহামতালা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন এই বিষয়গুলো আলোচনা করার পর সুরাহুদের শেষ দিকে আলোস মহামতালা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদেরকে উপহার দিয়েছেন আলোচনা বলছেন কাল মিনল করুন জৈন হুমালি পুফি কাজেই তোমাদের পূর্ববর্তী জাতিগুলোর মধ্যে এমন ব্যক্তিরা এমন সৎকর্মশীল ব্যক্তিরা কেন রইল না যারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে বাধা দিত তবে মুষ্টিময় কিছু লোক ছিল যাদেরকে আমি তাদের মধ্য থেকে রক্ষা করেছি আর পাপিষ্ঠরা তারা তো ছিল ভোগবিলাসে মত যার সামগ্রীও তাদেরকে যথেষ্ট পরিমাণে দেওয়া হয়েছিল আসলে তারা ছিল মহা অপরাধী আরও বলছেন তোমার পালনকর্তা এমন নন যে তিনি জনপদগুলোকে অন্যায়ভাবে ধ্বংস করে দেবেন সেখানকার লোকেরা সৎকর্মশীল হওয়া সত্ত্বেও সুতরাং এই আয়াতগুলো থেকে আমরা জানতে পারছি জনপদগুলোকে এ কারণেই ধ্বংস করে দেওয়া হয়েছিল কেননা সেই সমস্ত লোকেরা তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করার কাজে বাধা দেওয়ার কোনো প্রয়োজনীয়তায় অনুভব করেনি এবং যে সমস্ত মুষ্টিময় লোকেরা তারা অন্যায় কাজে বাধা প্রদান করেছিলেন যখন তিনি অন্যায় অন্যায়ভাবে ধ্বংস করে দেবেন সেখানকার লোকেরা সৎকর্মশীল হওয়া সত্ত্বেও সাইজান্লাম যখন তিনি সামুজাতির বসতিতে সামুজাতিকে ধ্বংস করে দেওয়ার পর ফিরে আসলেন তিনি এসে দেখতে পেলেন সেই জনপদ সেই বসতি পরিণত হয়েছে একটি মৃত্যু সম্পূর্ণ ফাঁকা একটি শহর তাদের দালানো তাদের ব্যবহার্য সামগ্রী সব কিছু ঠিক রয়েছে শুধুমাত্র তারা নিজ নিজ ঘরে উপর হয়ে মরে পড়ে আছে সেই উপর হয়ে পড়ে থাকা মৃত মৃতদেহগুলোর সাথে কথা বলা শুরু করলেন তিনি বললেন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 শুনিয়ে শুনিয়ে বলছিলেন আমি তোমাদের কাছে আমার রবের উপদেশকে পৌঁছে দিয়েছি কিন্তু তোমরা উপদেশ দাদাদেরকে পছন্দ করলে না একইভাবে আমরা দেখতে পাই বদরে যুদ্ধের পর আল্লাহ রাসুল তিনি বদরের সেই কুয়োতে যখন কাফির লাশগুলোকে একত্রিত করে গণকবর দেওয়া হয়েছিল সেখানে রাসুল্লাহ সাল্লাম রাতের বেলা হেঁটে তাদের কাছে গেলেন এবং বললেন ফাইন্না কাদ ওয়া আজাদা মা ওয়া আদানা হাক্কা পাহাল ওয়া যাদুম মা ওয়া তোমরা কি আল্লাহর দেওয়া দেখতে পাচ্ছ আমি তো আমার রবের দেওয়া হক হিসেবে ওয়াদা দিয়েছিলেন তিনি তাকে বিজয়ী করবেন এবং সেটা সত্যি পরিণত হয়েছে একইভাবে আল্লাহ সুমতা কাফিরদের জন্য আজাবের ওয়াদা প্রদান করেছিলেন এ কারণে রাসুল্লাহ সাল্লাহাম সেই পরে থাকা দেহগুলোকে জিজ্ঞাসা করছিলেন তোমরা কি তোমাদের রবের দেওয়া ওয়াদাকে সত্য হিসেবে পাওনি ওমর ইত্তাবাহ তিনি যখন দেখলেন আল্লাহ রসুল মরে যাওয়া কতগুলো মৃত দেহের সাথে কথা বলছেন যাদের লাশগুলো পর্যন্ত পচে গেছে তিনি বললেন ইয়া রসুল্লাহ আপনি কি মৃতদেহগুলোর সাথে কথা বলছেন যা কিনা পচে গেছে রসুল্লাহাম বললেন তারা তোমার থেকেও ভালো করে আমাকে শুনছে কিন্তু এই কথার কোন উত্তর তারা দিতে পারছে না।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 কেমন আলোসু মাতালা কোরআনে বলছেন আপনি কবরে সাহিত মৃতদেরকে শোনাতে সক্ষম নন এবং আলোস মাতাল আরো বলছেন আপনি শোনাতে পারবেন না মৃত ব্যক্তিদেরকে সুতরাং এই বিষয়টি অত্যন্ত স্পষ্ট মৃত ব্যক্তিরা জীবিত ব্যক্তিদের কোন কথা তাদের কোন আবদার দাবি বা দোয়া শোনার কোন লাশগুলোর সাথে কথা বলেছিলেন এটা ছিল মানাস মোহাম্মতআ তাদেরকে সাময়িকভাবে তাদের দেহে প্রাণ সঞ্চার করেছিলেন যেন তারা রাসুল্লাহ সাল্লাস্লামের কথা শুনতে পারে এবং এর ফলে তাদের উপর তাদের আফসোস অনুশোচনা লজ্জা এবং অপমান আরও বহুগুণে বৃদ্ধি পায় সুতরাং সেই পরিস্থিতিটি ছিল একটি বিশেষ পরিস্থিতি যেটাকে কাজে লাগিয়ে মাদারে মৃত ব্যক্তি তাদের কাছে আহ্বান করে শিল্পী লিপ্ত হওয়ার কোন সুযোগ নেই আমরা সালে এর অবস্থান হচ্ছে মদিনা এবং তাবুক এর মধ্যবর্তী একটি স্থানে তাবুক যুদ্ধের সময় আল্লাহ রসুল্লাহাম তার সেনাবাহিনী নিয়ে সফর করছিলেন এবং সেই সময় তারা সামুদ জাতির ধ্বংসাবশেষ এবং তাদের জনপথকে অতিক্রম করছিলেন ইমাম আহম্মদ এই হাদিসটিকে সংরক্ষণ করেছেন যার সনদ হাসান পর্যায়ের আল বিদায়া ও নিহায়াতে ইবেন কাসির রহমান তিনি হাদিসটিকে উল্লেখ করেছেন হাদিসটি হচ্ছে তাবুক যুদ্ধ গমনকালে লোকজন দ্রুত অগ্রসর হয়ে হিজুরবাসীর বাসস্থানে প্রবেশ করতে থাকে আল্লাহ রসুলের নিকট এই সংবাদ পৌঁছালে তিনি লোকজনদের মধ্যে ঘোষণা করে দেন জামাতে সালাদ আদায় করা হবে আমর তিনি বলেন এই সময় আমি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের নিকট উপস্থিত হই তিনি তখন নিজের বাহন থামাচ্ছিলেন এবং বলছিলেন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 আমরা তাদের অতীতে ধ্বংসপ্রাপ্ত জাতিগুলো সভ্যতা বস্তুগত উন্নতি এগুলো দেখে মুগ্ধ বিস্ময়ী অবাক চোখে তাদের দিকে তাকিয়ে থাকি অথচ আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম সালে হিজর অতিক্রমকালে সাহাবিদেরকে কি বলেছিলেন তিনি সেই বাসস্থান সম্পর্কে বলেছেন এগুলোকে দর্শনীয় স্থান হিসেবে উপভোগ করার জন্য সফর করোনা তিনি তাদেরকে বলেছেন তোমরা এই সমস্ত আজাবের ধ্বংসপ্রাপ্ত স্থান থেকে পানি পান করো না এবং সেই পানি দিয়ে তৈরীকৃত রুটি তোমরা নিজেরা খেও না সেগুলো তোমাদের উটদেরকে খাইয়ে দাও পশুদেরকে খাইয়ে দাও কারণ এগুলো হচ্ছে অভিশপ্ত আর তোমরা যদি এই সমস্ত স্থানে প্রবেশ করতে চাও তবে কাঁদতে কাঁদতে প্রবেশ করো আর যদি কাঁদতে না পারো তাহলে সেখানে প্রবেশ করোনা যেন তোমাদের উপরেও সেই শাস্তি এসে না পৌঁছায় প্রশ্ন পারে আমরা এই সমস্ত স্থানগুলো দেখে কেন কাঁদব আমরা সেগুলো দেখে আশ্চর্য হব অতীতের জাতির নির্মাণশৈলী তাদের তথাকথিত সভ্যতা এর উত্তম জবাব হচ্ছে যখন আপনি এই সমস্ত শক্তিশালী জাতিগুলোর ভয়ানক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 এর অর্থ আপনি আলোচ মহাতার আজাবকে ভয় পাচ্ছেন না বরং তাদের দালান কঠা এবং নির্মাণ শৈলী দেখে মুক্ত হয়ে যাচ্ছেন অথচ সেই স্থানগুলো দেখার পর সঠিক অনুভূতি এটাই হওয়া উচিত ছিল কুফারদের সেই পরিণতি নিজের চোখে দেখে এটা উপলব্ধি করতে পারা যে এত প্রাচুর্য এবং শক্তি সামর্থ্য থাকার কারণেও শুধুমাত্র কুফোরির কারণে তাদের কি ভয়ানক এবং মর্মান্তিক পরিণত হয়েছে যদি এই অনুভূতি আপনার মধ্যে জাগ্রত থাকে শুধুমাত্র সেখানেই সেই ক্ষেত্রে যদি এই অনুভূতি আপনার মধ্যে জাগ্রত হয় শুধুমাত্র সেই ক্ষেত্রে আপনি সেই সমস্ত স্থানগুলোকে পরিদর্শন করতে পারেন অথচ দুনিয়ার দুঃখজনক বাস্তবতা হচ্ছে বর্তমানে মানুষ এর বিপরীত কাজটাই করে থাকে অতীতের জাতির অবাধ্যতা কুফুরি এবং আল্লাহর আজাবে ধ্বংসপ্রাপ্ত হওয়া এটা আমাদের মধ্যে কোনো অনুভূতি সৃষ্টি করে না বরং তাদের বস্তুগত দালান কোঠা সভ্যতা দেখে আমরা মুগ্ধ হয়ে আনন্দ হয়ে ছবি তুলি এমন কি বর্তমানে দেখতে পাই সালে। যে অঞ্চলটি আল হিজর ইউনেস্কো সেই স্থানটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করেছে এবং একটি টুরিস্ট স্পট বানানোর পরিকল্পনা করেছে স্থান আমাদের দেশেও অতীতের কুফারদের ধ্বংসপ্রাপ্ত স্থানগুলো ভ্রমণের সময় এই মূলনীতিটি আমাদের স্মরণ রাখা উচিত বর্তমানে পশ্চিমা বিশ্ব মুসলিমদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে একটি যুদ্ধে লিপ্ত এবং তারা সুনির্দিষ্ট কিছু কর্মপরিকল্পনা প্রদান করেছে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 রোমান এবং গ্রিক সভ্যতার ধ্বংসাবশেষ নিয়ে ইসলামিক মাগ্রেব বা আফ্রিকায় তার এমন কিছু মুসলিম নামধারী ব্যক্তিদেরকে সৃষ্টি করতে সক্ষম হয়েছে যারা ইসলাম পূর্ব বর্বর আফ্রিকানদের তথাগিত সভ্যতা এবং সংস্কৃতি নিয়ে গর্বাবলম্বন করে আরবে তার ইসলাম পূর্ব গোত্রপথা আসাবিয়া জাতীয়তাবাদ ইত্যাদি নিয়ে গর্বাবলম্বন করে এভাবে আমাদের দেশেও অতীতের হিন্দুদের প্রাসাদ কিংবা মূর্তি খুঁজে পেলে সেগুলো নিয়ে কিছু ব্যক্তিরা গর্ব অবলম্বন করে অথচ এগুলো হচ্ছে আল্লাহ রাজাবে ধ্বংসপ্রাপ্ত পত্রিকার পাতায় প্রথম পাতায় খবর আসে মাটি খুঁড়ে অমুক যুগের মূর্তি পাওয়া গেছে অথচ আফসুসের বিষয় এদেশের অনেক মানুষ জানে না কিভাবে এদেশে ইসলাম ছিল অতীতের বিধর্মীরা কিভাবে অন্যায় আর জুলুমকে কায়েম করে রেখেছিল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 অথচ এরপরও যদি আমরা সেই জাহিনী যুগের সভ্যতা সংস্কৃতি তাদের পক্ষ অবলম্বন করি সেগুলোর জন্য গর্ব অবলম্বন করি তাহলে আমাদের জন্য অপেক্ষা করছে সামুদ মতো ভয়ানক কোন পরিণতি ধ্বংসপ্রাপ্ত জাতি সভ্যতার ব্যাপারে আমাদের সেই রীতি অবলম্বন করা উচিত যেটা আমাদেরকে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম শিখিয়েছেন সেটা হচ্ছে তাদেরকে মুগ্ধতা নয় করোনার চোখে দেখা আল্লা সুম্ম এই ধ্বংসাবশেষগুলোকে আমাদের সামনে শুধুমাত্র এই উদ্দেশ্যেই টিকিয়ে রেখেছেন যেন আমরা সতর্ক হতে পারি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 www.youtube.com slash